এইভাবে যখন ঘটনা ঘট ঘটনা ঘটেছিল মহারমাস আসারা মানে দশ আশুরায় যেন বলা হয় ওটা কি বলা হয় আশারা থেকে আশুরায় আশুরায় মোহরম মানে মহরমের দশ তারিখ আশুরায় মোহরম মানে মহারমের দশ তারিখ তো নবিয়া করিম সাল্লাম রয়েছে রোজা রাখে ফাঁকা আল্লাহ বলেন মাহাজা এটা আবার কোন দিন যে দিনে তোমার রোজা রাখছো রোজার কারণটা গেছে আমের কারণ কি ফাঁকা তারা বলল। হাজা আজিম কোন রেবাদ এটি হচ্ছে মহাদিবস এটি খুব বড়দিন আমাদের তার জাতিকে আল্লাহকে নাজাদ দিয়েছিলেন হ্যাঁ ফেরাউনের কবল থেকে আর পানির কবল থেকে সমুদ্র থেকে আর ও আগ্রা ফিরা কৌমা ফেরাউন আর তার সম্প্রদায়কে আল্লাহকে ডুবিয়ে ধ্বংস করেছিলেন ছিল খুশির রোজা ছিল শুকুরানা রোজা ছিল তাই না ফাঁসামুকর আলিল্লাহ ফানাহু মহসুতরা আমরা রোজা রাখছি কারণ মুসা আলাইসালামকে আমরা ফলো করি মুসার মহম্মদ বলে দাবি করি ামের ধর্মকে নিয়ে আসা দিনকে তোমরা মন গাড়া ধর্ম পালন করো তোরা তো বিঘৃত করেছ ইঞ্জিল কে কিন্তু আমরা তো মুসা আলি হুবহু যেইভাবে নিয়েছেন সেইভাবে পালন করি দিনের মৌলিক নীতিগুলি তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছেন তোমার তোমাদের চাইতে বেশি রসোরাম ও আমার সুতরাং রসুলাম নিজেও শ্যাম পালন করলেন আর এই শ্যামের নির্দেশও দিলেন রোজা রাখতে হুকুম দিলেন তাহলে এই রোজা কিসের शुक्रना रोजा तुकाना रोजा रही मन यहुदी दिन इन रोजा रखा हराम ईद उल फितर ईद अजाई रोजा रखा हराम दस महरमे जो रोजा रखी तरह यहुदिर मत के उत्सव दिन मन करादी मुस्लिम समाजा रा रखी देखा देखी बड़ोिया सब शोक मतम कर विदा नीदे मत जहिल विदाथी जाहिल अथवा जानले कुरान हादी बने विद्या मत जाहिल রোজা রাখে সে যেন রোজা রাখে রোজা রাখে সৈন্যটা পালন করে কিন্তু নিয়োগটা হচ্ছে বিদাতী নিয়োগ যার ফলে গুনাগার কারণ আগে নিয়ত তারপরে আমল রোজা রাখলেন কিন্তু নিয়তটা খারাপ আপনার শুক্রিয়ার নাম শোকের নবীর নাতি যেহেতু শহীদ হয়েছেন আর নবীর নাতি শহীদ হওয়ার যদি রোজা হয় তার নবীর ওসমান শহীদ হওয়ার রোজা নেই আরে হুসেনের বাপ আলী শহীদ হওয়ার রোজা নেই ওগুলো রোজা কেন এলো না ওইসব রোজা কোথায় বুঝা গেছে আর যারা শোক করে মাতম করে ওই সব বিদাতিদেরকে বলছে তো ওদের কেন শোক মাতম করো যদি ইসলামের শোক মাতম করাই থাকে তো হুসেনের চাইতে তার বাপ বেশি হক রাখে কারণ নবীর কাছে নাতির চাইতে বেশি প্রিয় তার আলী এবং ইমান আমলের দিক থেকে মর্যাদা দিতে হুসেন হাসানের চাইতে তার বাপ বেশি মর্যাদা সম্পন্ন এই চতুর্থ ব্যক্তিরা সুর উল্লাস পরে এতে কোন সন্দেহ আছে কি আকার ওমার উসমান তারপরে আলী তিনি তো শহীদ হয়েছেন আল্লাহাক যেন বোঝার তৌফিক দান করেন আর নিয়তটা ঠিক করার তৌফিক দান করে আমাল ইন্নাম